সমাধানোর বি সসালামুক রহমতুলবরক রহমুলবিলামিনাতাম সঈদুলমুরসীনা মোহামদাল ওসহব আজমাইন আম ফজ্লাহিনশান রাজিম আয়াত নম্বর একানব্বই তে ইরশাদ করছেন আল্লাহের তৌহিদ আল্লাহের একত্র সম্পর্কে যে আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি আল্লাপাক কোনো সন্তান গ্রহণ করেননি না ঈশা আল্লাহর সন্তান না ওজায়ের আল্লাহর সন্তান যেমন ইহুদি খ্রিস্টানরা বলেছে আর না ফেরিস্তা তারা আল্লাহর মেয়ে আর না অন্য কেউ এরকম কিছু আছে অমাকা না মাহমিন এলাহ আর না তার সাথে কোনো আর উপাস্য রয়েছে আল্লাহর কোন শরিক রয়েছে এবাদত বন্দিগিতে যে আল্লাহকেও দেবে তাকেও দেবে এমন কেউ নেই না কোনো ওলি বুজুর্গ রয়েছে না কোনো মনীষী রয়েছে না কোনো বড় ব্যক্তিত্ব রয়েছে যে যাদের পুজো হবে উপাসনা হবে যদি আল্লাহর সাথে অন্য কোনো এলা উপাস্য সত্যিকার অর্থে থাকতো যে আসলে কী আছে যেমন পৃথিবীতে সত্যিকার অর্থে বহু শাসক আছে বহু রাজা মহারাজা আছে বহু রাষ্ট্রের অধিনায়ক আছে এটা আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি যদি এমনটা হতো যে আল্লাহর সাথে অন্য কোন উপাস্য আছে তাহলে প্রত্যেক ইলাহ প্রত্যেক উপাস্য নিজ নিজ ভাগ নিয়ে যা সৃষ্টি করেছিল কখনো কখনো আলাদা তো হইতো কম্প্রোমাইজ করে চিরকাল থাকা যায় না কখনো কখনো আলাদা হয় এক সাথে বাপের পাঁচটা ছেলে ছিল বেশ কিছুদিন ধরে ছিল এক অন্যায় কিন্তু তারপরে পৃথক হয় এটা তো দেখা দিত ওয়ালা আলা বাদ হম আলা বাজ আর তাদের এক অপরের ওপর বিস্তার লাভ করত। চড়ে বসতো কোনো কোনো সময় তো দেখা যেত যে লড়াই যুদ্ধ শুরু হয়ে গেল এক এলার এক উপর আর সাথে লড়াই শুরু হলো তাতে কিছু বিশৃঙ্খলা দেখা দিল্লা বলে তা থেকে আল্লাহিতা তিনি অদৃশ্যের কথাও জানেন আর দৃশ্য জানেন যা দেখা যায় তাও জানেন যা দেখা যায় না তাও আল্লাহ পাক জানেন একমাত্র গাইব আল্লাহ পাক জানেন আলেমুল গাইব এটি হচ্ছে আল্লাহ পাক সিফাত গুণ ফতাহ তারা যা করে থাকে আল্লাহিত না হোক হে নবী বলে দাও রব্বে হে আমার প্রতিপালক ইম্মা তরিয়ানি মায়ু আদুন যা এই অবাধ্য জাতিকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে তোমাদের উপর শাস্তি আসবে আজাব নেমে আসবে যদি এটা আমাকে দেখিয়ে দাও হে পার হে প্রতিপালক ফালা তাওম জমিন জা আলেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আমাকে করিও না আমাকে তাদের দলে সামিল করিও না আল্লাহ ফাকরাবুল্লা আলম আজাব যখন আসে কোন এলাকায় কোনো গ্রামে তখন সেখানে দু ভালো মানুষ থাকলে শত লোক থাকলো। তারাও তাতে পিসা যায় আলাদা আলাদা করে বেছে দশটা লোক পাঁচটা লোক ভালো আছে আর অধিকাংশই দু হাজার খারাপ তাহলে এই দু চার হাজারের থেকে ১০টা লোক বান বন্যার আজাব থেকে আর অন্য কোনো আজাব থেকে জটান থেকে বাঁচবে এটা হয় না আল্লাহের আজাব ব্যাপক আকারে আসে সাল্লা যদি আল্লাহ থাকবেন রয়েছে সেখানে আল্লাহ পাখের আজাব আসে তো আল্লাপ দোয়া করতে বলছেন যে তুমি যেন সেখান থেকে না যাত পাও ওয়াইন আল্লাহ আর হে নবী সোনম আমি যা কে ওয়াদা দিয়েছি যে তাদের অবাধ্য হওয়ার কারণে শাস্তি আসবেই তা আমি তোমাকে দেখাতে লাকুন অবশ্যই সক্ষম আমি অবশ্যই দেখাতে পারবে তোমার চোখের সামনে তাদের আজাব আসবে আমি ইচ্ছা করলে তবে তোমার কাজ হচ্ছে ভালো দিয়ে মন্দকে দূর করা তাহলে কোথাও যদি অন্যায় বিরাজ করে পাপ হচ্ছে আল্লাহর দিনের ফরজ অজেব নষ্ট করা হচ্ছে আর হারাম কাজ করা হচ্ছে তাহলে আপনি উত্তম পন্থাই সেগুলিকে দূর করার চেষ্টা করবেন আপনার হাতে বল প্রয়োগ করানে বল প্রয়োগ করা সরকারের কাজ আর আপনি বল প্রয়োগের পথ নেবেন সন্ত্রাসী হবেন এটা ইসলাম নয় তবে আপনার বাড়িতে আপনি যতটা বল প্রয়োগ করতে পারেন সেটা আপনার ফরজদায়ী আপনার নিজের ব্যক্তি জীবনের ক্ষেত্রে আপনি নিজেকে সংশোধন প্রথম করেন ইদ ফিল্লাহ আহসানু সাইয়া তা খারাপকে মন্দকে ভালো দিয়ে দূর করার চেষ্টা করে মন্দকে ভালো দিয়ে দূর করতে হয় উপদেশ দিয়ে কাজ হয়ে যেতে পারে বোঝাবার চেষ্টা করেন না হানো আ আল্লা ফোন আমি ভালো করে জানি আল্লাহ যা তারা বলে থাকি আল্লাহর দিন সম্পর্কে আল্লা পাকে তৌহ সম্পর্কে যেগুলি অবাস্তব কথা বলে মিথ্যা কথা বলে সে সম্পর্কে আমি জানি সুতরাং আমি সব খবর রাখি তোমার কাজ হচ্ছে ভালো দিয়ে মন্দকে দূর করা ইসলামের দাওয়াতের ক্ষেত্রেও আপনি উত্তম পন্থা অবলম্বন করবেন যেখানে যেই রকমের চিকিৎসা হওয়া উচিত সেই রকমের চিকিৎসা করবেন আপনি ভাববেন না যে আমি বল প্রয়োগ করেই মানুষের সংশোধন করবো না বল প্রয়োগ করা এইভাবে নেই যেখানে আপনার নেই উত্তম চরিত্রের মাধ্যমে আপনাকে দাওয়াতের জন্য মানুষের অন্তর খুলতে হবে দাওয়াতের রাস্তাকে ইসলাম প্রচারের রাস্তাকে প্রশস্ত করতে হবে তাহলে যারা তোমার শত্রু ছিল তোমার বন্ধু হয়ে যাবে আল্লাহাকে এ কথাও না এত উল্লেখ করেছেন ফাইজ আল্লাহ বাইনা কে বাইনা আদাওয়া একজন তোমার শত্রু ছিল আকিদার শত্রু ছিল ধর্মের শত্রু ছিল না হয় পারিবারিক শত্রু ছিল অন্য কোন শত্রু ছিল রাজনৈতিক শত্রু ছিল ভালো দিয়ে মন্দ কে যদি দূর করো তাহলে সেই ব্যক্তি শত্রু থাকার পরে কান্নাহু হামিম তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে আল্লাহ পাক আল্লাপাক নীকে দোয়া শিখাচ্ছেন শয়তান সবসময় লেগে আছে জেন শান শতরাং পানা চাইতে বলছেন অকুট হে নবী বলো রব্বে আউজেকা মিনহামাজাতি শেতান হে প্রতিপালক আমি তোমার কাছে আশ্রাই চাইছি শয়তানের কোমন্ত্র না থেকাজি শয়তান আর আল্লাহ তোমার আশ্রয় চাইছি যে শয়তান যেন হাজির না হইতে পারে মন্ত্রণ থেকে পানা চাইতে বলেছেন এইভাবে দোয়া করেছেন মানুষের মতের সময় যখন আসে প্রত্যেক অবাধ্য গুনাগার কাফের আর প্রত্যেক পাপিষ্ঠ যে কোন রকম করেছে দুনিয়া ফিরে আসতে চায় যারাই তুটি করেছে ফিরে আসতে চায় দুনিয়ার দিকে আল্লাহ ফিরিয়ে দাও ফিরিয়ে দাও যাতে করে আমি ভালো কাজ করে আসতে পারি যা আমি ছেড়ে এসছি ধন সম্পদ ছেড়ে যাচ্ছি অনেক কিছুই ছেড়ে এসছি জমি জায়গা সেগুলিতে আমি ভালো কাজ করব দান খাই করব আর আমি সৎ হয়ে যাব আল্লাহ আল্লাপাক পক্ষ থেকে বলা হয় ক্যাল্লা কখনো না আর যেতে দেওয়া হবে না এখন অবলোকন করে নিয়েছো দেখে নিয়েছো বলার কথা বলো অর্থ আর আরেকটি অর্থ তাফসির হচ্ছে যে এই এইরকম কথা মানুষ বলে আবার যদি ফিরিয়েও দিই কখনো সংশোধন করবেন আবার ওই রকমই হবে কুকুর লেজ যতই মালিশ করেন আবার ওইরকমই হবে তোমাদের ফিরিয়ে দিয়ে তোমরা সংশোধনের জীবন করবে এটা হবে না আসলে এটা শুধু তোমাদের মৌখিক কথা আর তাদের সামনে একটি শক্ত পর্দা রয়েছে আর রয়েছে। কিয়ামত পর্যন্ত মানুষ যখন মারা যায় তারপরে একটা প্রাচীর তৈরি হয় বারজাক এই এই জীবনটাকে বারজাখী জীবন বলা হয় আখেরাত আর দুনিয়ার মাঝখানে এই কবরের জীবনটা হচ্ছে বারজাখী জীবন মানে এই আড়ের জীবন এখন জান্নাতেও পৌঁছেনি নি কিন্তু জান্নতে নিয়ামত পাবে সৎকর্মশীলরা জাহান নামে পৌঁছে নি কিন্তু জাহান নামের শাস্তি পাবে পাপিষ্টরা আর দুনিয়াতেও আর নেই আর এমন আড় তৈরি হয়ে গেছে দুনিয়ার মাঝে যে দুনিয়ার দিকে আর ফিরে আসতে পারবে না সুতরাং এই ভ্রান্ত আকিদার খণ্ডন যে একসিনের লোকেরা রাখে যে মানুষ মরে যাওয়ার পরে ভূত পেরে ধুয়ে ফিরে আসে এই আকিদাও ভ্রান্ত আকিদা তারপরে অনেক যারা মূর্খ মুসলিম এরকম বিশ্বাস রাখে বাপ মাকে স্বপ্ন দেখেছে বাপ মা ফিরে এসছে স্বপ্নে মানে ফিরে চলে এসছে আখেরার থেকে না এই সব মিথ্যা কথা আর একটা ভ্রান্ত আকিদা আছে মুসলিম সমাজে পনেরো সাবান যাকে সবে বরাত বলে বিদাতি ভাষায় এই পনেরো সাবানে যত মৃত লোকেরা মারা গেছে তারা ফিরে আসে বাড়ি দেখতে আসে স্ত্রীকে দেখতে আসে ছেলে মেয়েদের দেখতে আসে সেজন্য হালুয়া রুটি করে ওই বিধবা মহিলা নিয়ে বসে থাকে যে একটু খেয়ে দিয়ে যাবে আর ফকির মিষ্কিনকে সেদিন খাওয়াই এই বিদাতি আকিদা রয়েছে এই আ তার খন্ডন করে কোরআন সন্ন্যায় সমস্ত রকমের সংশোধনের সম্বল রয়েছে আর তৈরি হয়ে গেছে আপনার স্বামী কখনো ফিরে আসবে না আপনার বাপ মা কখনো ফিরে আসবে না আল্লাহ যখন সিংয়ে সেই দিন কোনো রকমের আত্মীয়তার বন্ধন থাকবে না কেউ কাউকে চেনবে না ওলাই আলু আর কেউ কাউকে জিজ্ঞাসাও করবে না ফামান ফামানহ সেই দিন যার নেকির দাঁড়িপাল্লা ভারী হবে ফাউলায় কমল মুফলে হুন তারাই হবে সফল কাম অব লোকের বেশি এরাই নিজেকে ক্ষতিগ্রস্ত করেছে সুতরাং জাহান্নামে চেরোকাল থাকবে তালফাহ নার আর তাদের চেহারা কে জাহান্নামের আগুনে দগ্ধ করবে তলফা ঝলসিয়ে দিবে अहम फिहा चेहरा विभत्स दाँत गुड़ी जाएत्स चेहरा यह रकम शास्ती आल्ला फकरबुल आलमी जहां नामे देवें ओ सब का मुशरेक गुनागार पापिस्ट अब्ध जरा दुनिया कर्म क्षेत्रे यथाथ कर्म करें তাদের সম্পর্কে আল্লাপ ইরশাদ করছেন যে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে আর জাহান নামে তারা দগ্ধ হবে তাদের চেহারা হবে বিভৎস এসব কথা বলার পর আল্লাপাক বলছেন যে তাদেরকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন আল্লাহকে ফেরে তারা জিজ্ঞাসা করবে আলাম তখন আয়াতই তুতলা আলিকুম আল্লাপাক বলছেন যে আমি বলবো তাদেরকে আমার আয়াত কি তোমাদেরকে পাঠ করে শোনানো হয়নি কোরআনের নাম শুনুন কোরআনে কেরিমের বিধিবিধানের কথা শুনুন কত সুন্দর বিধিবিধান ফাকন্তমবে হাত জীবন কিন্তু তোমরা এই কোরআনকে মিথ্যা মনে করেছিলে মানবরচিত আর না হলে এটাও যেমন ওটাও তেমন সবটাই ঠিক এটাও চলে ওটাও চলে আর না হইলে পেট পূজারি পেটের গরজ পুরা হোলি হইলো দুনিয়ার ভোগ বিলাস হাসেল হইলি হইলো এটাও মানি না ওটাও মানি না কোনোটাই মানি না আমি শুধু পয়সা চেনি নেতৃত্ব চেনি যেমন অধিকাংশ লোকের অবস্থা আল্লাপাক বলছেন যে তারা তখন বলবে কালু রানা গালাবাতিপ্ত হওয়ার পরে জাহান নামীরা বলবে আল্লাহ আমাদের ওপর আমাদের দুর্ভাগ্য চেপে গিয়েছিল মানে দুর্ভাগ্য পরাস্ত করে দিয়েছিল ভাগ্য খারাপ শুধু ভাগ্যের উদয় পাল্লা হবে না ধর্মের ক্ষেত্রে আখেরাতের ক্ষেত্রে না ওইরকমই মেহনত করতে হবে দিনের ক্ষেত্রে যেমন দুনিয়ার ক্ষেত্রে মেহনত পরিশ্রম করেন ভাগ্যের ওপরে ছেড়ে দেন না দুনিয়াকে যে ভাগ্যে থাকলে টাকা চলে আসবে ভাগ্যে থাকলে পাসপোর্টও করবো না ভিসাও লাগাবো না রিয়াল ডলার চলে আসবে এমন কোন বেকুফ আছে পৃথিবীতে ভাগ্যে থাকলে পড়াশোনা হয়েই যাবে স্কুলে যাওয়ারও প্রয়োজন নেই আর স্কুলে আমার ছেলেকে পাঠাবারও প্রয়োজন নেই আর এত টাকা ফিস দিয়ে লেখাপড়া করাবার প্রয়োজনও নেই আছে কি কোনো বাপ মা এরকম করে তাহলে কর্ম করছেন আর কর্ম করছেন ওই রকমই আখেরাতের দিনেরও কর্ম করেন আল্লাহ পাক ভালো তৌফিক দেবেন ও কন্যা কমান দলিন আর আল্লাপাক বলছেন যে ওই জালেমরা যান নামে বলবে আল্লাহ আমরা পথভ্রষ্ট ছিলাম রব্বানা আখরেজ নামিন হা সুতরাং আল্লাহ আমাদেরকে বের করো একবার ফাইন উদ তারপরে যদি আবার ফিরে যায় আবার পাপ করি ফাইন না জালেমন তখন তুমি জালেম বলিও তাহলে জালেম হবো একবার চান্স দাও আল্লাহ বলবেদস্ত হয়ে থাকে এখানে ওয়ালাহুক আল্লেমুন সাবধান কথা বলবে না। নাহ কমিন এবাদিয়া করুন আমার বান্দাদের মধ্যে একটি দল বলতো তারা মমিন ছিল আমাদের প্রতিপালক আমরা বিশ্বাস করেছি সুতরাং করে দাও ওয়ার হামনা আমাদের দয়া করো ওয়ান তা খাই রাহেমিন আর তুমি সবচাইতে বেশি দয়ালু দয়ালুদের সবচাইতে বেশি দয়ালু এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি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 थ जार सम्पर्हान आल्ला मूल्यबोधर अभव प्रकृत विश्वास अभान जीवन जापन शुक्रवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतटदेश বলা তিনি তাই বলে মাদানী। कथाजे इतिमयिकाश আল্লাফাকবুল আলমিন এরশাদ করছেন সুরাম আয়াত নম্বর একশো পাঁচে ওইসব মুশরেক গোনহাগার পাপিস্ট অবদ্ধ যারা এই দুনিয়ার কর্মক্ষেত্রে যথাযথ কর্ম করেন তাদের সম্পর্কে আল্লাহকে ইরশাদ করেছেন যে তাদেরকে জাহার নামে নিক্ষেপ করা হবে আর জাহান নামে তারা দগ্ধ হবে তাদের চেহারা হবে বিভৎস এসব কথা বলার পরে আল্লাহ পাক বলছেন যে তাদেরকে আল্লাপাক জিজ্ঞেস করবেন আল্লাহকে ফেরেস তারা জিজ্ঞাসা করবে আলাম তাকুন আয়াতই তুতলা আলিকুম আল্লাহ পাক বলছেন যে আমি বলবো তাদেরকে আমার আয়াত কি তোমাদেরকে পাঠ করে শোনানো হয়নি কোরআনের নাম শোননি কোরআনে কেরিমের বিধিবিধানের কথা শোনো নি কত সুন্দর বিধিবিধান কিন্তু তোমরা এই কোরআনকে মিথ্যা মনে করেছি মানবরচিত আর না হলে এটাও যেমন ওটাও তেমন সবটাই ঠিক এটাও চলে ওটাও চলে আর না হইলে পেট পূজারি পেটের গরজ পুরা হলি হইলো দুনিয়ার ভোগ বিলাস হাসেল হইলি হইলো এটাও মানি না ওটাও মানি না কোনটাই মানি না আমি শুধু পয়সা চেনি নেতৃত্ব চেনি যেমন অধিকাংশ লোকের অবস্থা আল্লাপাক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 প্রতিপালক আমরা বিশ্বাস করেছি কিন্তু এই মমিনের কে তোমরা ঠাট্টা তামাশা করতে আরে মৌলবাদী সন্ত্রাসী এইভাবে নানান ভাষা দিয়ে কটাক্ষ করা এখনো ধর্মকর্ম। দুনিয়া কোথায় চলে গেছে আমার উপদেশ থেকে ভুলে গেছিলে তোমাদেরকে এই সব পাপ আমার উপদেশ থেকে আমার বিধান থেকে ভুলিয়ে দিয়েছিল অখন তুমি তথা আর এই সৎ লোকদেরকে নিয়ে তোমরা হাসাহাসি করতে যেহেতু তারা পৃথিবীতে ধৈর্য ধারণ করেছিল সেই জন্য তাদেরকে উত্তম প্রতিদান দেবাহুম এরাই হচ্ছে সফল কাম এরাই কামিয়া আর তোমরা তারপরে আল্লাপাক জিজ্ঞাসা করবেন যে কতদিন থেকে এসেছিল কালাকবে আর তোমরা পৃথিবীতে কত বছর থেকে এসেছিলে কত বয়স ছিল কতদিন সুযোগ পেয়েছিলে কাল তখন তারা বলবে আল্লাহ একদিন মাত্র সুযোগ পেয়েছিলাম অথবা দিনের কিছু অংশ দশ বারো ঘন্টা ছিলাম ফাস আলিল আদদিন আল্লাহ ভালো করে জানার নেই খেয়াল নেই তো যারা গণনাকারী তাদেরকে জিজ্ঞাসা করো অর্থাৎ ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করো ওরা তো জানবে বেশি এটা একটা তাফসির কেউ বলছে আধ দিন মানে ফেরেস্তারাকে জিজ্ঞেস করো আর কেউ কেউ বলেছেন না ফাস আলিল আত দিন মানে আমরা অত জ্ঞানীগুণী ছিলাম না আমাদের মধ্যে যারা শিক্ষিত মানুষ ভালো অঙ্ক বুঝত তাদেরকে জিজ্ঞাসা করো তারা বলতে পারবে যে পৃথিবীতে কতদিন থেকে এসেছে কালা ইস্তুম ইল্লা কালি ইহ এইরকম অল্প সময় কেন বলবে অথচ ষাট সত্তর বছর একশো বছর দুইশো বছর অনেকে থেকেছে অনেকে হাজার বছর থেকেছে আগের উন্মতের লোকেরা কিন্তু বলে একদিন অথবা তার কিছু অংশ থেকে এসেছি কারণ এমন মহা সংকট আসবে আজাব জাহান নামের যে দুনিয়ার সুখ শান্তি সব ভুলে যাবে মনে হবে যে ছিলাম কোনো কালই কিছুদিন কিছু সময় অল্প কয়েক ঘন্টা আল্লাপাক বলছেন যে হ্যাঁ তোমরা পৃথিবীতে অল্প সময় ছিলে। আখেরাতে চিরকাল থাকতে হবে তার তুলনায় অল্প সময় ছিল কিন্তু সেটাকে কামড়ে ধরেছিলাম তোমরা যদি জানতে এই রহস্য যে দুনিয়া আখেরাতের তুলনায় জান্নাতের সুখের জীবনের তুলনায় তুচ্ছ তাহলে তোমরা এই এইরকম হতে না আফা হাসেব তোমার নামা খালাক না আবাসা তোমরা কি এই ভ্রান্ত ধারণা রেখেছ চিন্তা রেখেছো যে তোমাদেরকে আমি বেকার সৃষ্টি করেছি আবাসা অনার্থক সৃষ্টি করেছি খেলতামশার জন্য কোনো উদ্দেশ্য নেই উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেছি না কখনো না প্রাকৃতিকভাবে তোমরা সৃষ্টি হয়ে গেছ ছেলে বাঁদর আর তারপরে তখন মানুষ হয়েছ ধীরে ধীরে লেজ কেটে পড়েছে খসে পড়েছে না কখনো না আমি তোমাদেরকে শ্রেষ্ঠ মানুষ করেছি আদাম থেকে সৃষ্টি করেছি এবং আমি সৎ গরজ সৃষ্টি করেছি যার ফল তোমরা পাবে তা হচ্ছে জমা খালাক্তুল জিন্ন ইনসা আলি আবুধু জিন এবং মানুষকে আমি আমার ইবাদতের জন্য আমার দাসত্বের জন্য আল্লাহর আদেশ নিষেধ মেনে জীবন জীবনযাপন করবে এই জন্য আল্লাহপাকরা বলছেন যে আমি সৃষ্টি করেছি আল্লাপাক তারপরে বলছেন ও আন্না জামুন আর তোমরা কি এ ভেবেছিলে যে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না পাতা আল আল্লাহুল মালিকুল হক আল্লাহাক যিনি একমাত্র অধিপতি যিনি চিরসত্য তিনি মহান লা এলাহ ইল্লাহ তিনি যখন মহান তিনি যখন একমাত্র অধিপতি তিনি ছাড়া আর কেউ এবাদতের হক রাখে না। একমাত্র তিনি মাহবুদ হুয়ারব্বুল আরশিল করিম তিনি সম্মানিত আরসের মালিক অমাইয়াদ ও আল্লাহ এল্ন আল্লাহর সাথে অন্যকে অন্য এলাকে যেই ব্যক্তি ডাকবে আল্লাহ ছাড়া অন্যের কাছে যে দোয়া করবি কোনো দলিল নেই সনদ আল্লাহ কোন যুগে করেন এর হিসাব নিকাশ রবের কাছে হবে ইন্দল কাঁরা মুশ্রেক আল্লাহ ছাড়া অন্যকে ডেকেছে অন্যের পুজো করেছে কখনো পরিত্রাণ পাবে না অকুর রব্ ফর হাম তা খাই রাহবিন আর কোনদিন জানাতে যেতে পারেনা চিরতরে মেয়ে যাবে তাহলে মানুষ আমরা যে পাঁচ অক্টো নামাজ খরচ করা যায় সতেরো রিগাত সতের রীঘাতের চৌত্রিশটা শীত আছে আমরা প্রতিদিন নষ্ট করছি তাহলে আমরা কি করে কুন্দল জান্নাতে যাবো इबलिश शैथान एक से चिरक जहान नामी शुद्ध अस्वीकार कर आल्लास्वीकार आल्लर विधान अस्वीकार कर भाई नाम पढ़े ना तार प्रतिदिन सतरख नाम चौत्रिस सेजदा एरा करना जाननाते जा ही अवश्य बेनमजी सम्पर्के सठिक मत हे बेनि কুফুরি করলো সে কুফুরি ছোট কুফরি না বড় কুফুরি তাতে দিমতাদের থাকলেও তারপরে তার নাম কুফুরি ফাকাদ কাফারা বলা হয়েছে হয়ে যাবে। ফাসাকা ফাসাকা ভাষায় শব্দটি ছিল নামাজের বিষয়টি এত হালকা নয় যত আমাদের মুসলিম সমাজের লোকেরা মনে করেছে আমি তো অন্যায় করি না অত সবচেয়ে বড় অন্যায় হচ্ছে বে নামাজি হওয়া নামাজ ছেড়ে শুয়ে থাকা সুতরাং নামাজবিহীন জান্নাতের আশা করা একেবারে বেকার কথা আল্লাহরান رضا ربي السمائي مذ عرفت الله ربي حلو حلو حلو حياتي مذ الله ربي أشرق النور <تصفيق> <تصفيق> لوكار जकत दानी अर्थ पाठातेन बैंकोट आठचल्लिस बार्मिंगाउंट नंबर शून्य बारे इमेल कर समाधान চলছে ছিল সরু সরুপথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তহিতের প্রচার কালিমার আবেদন প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে টায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়